السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن أعلى أما بعد إمام ابن حجر رحمة الله علي وعنه قال لما كان يوم خيبر أمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى أن الله ورسوله ينهيانكم عن لحوم الحمر الاهليه فانها رز متفق عليه شوب리오 شرطা মন্ডলি যে যেখানে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকে আবারো আপনাদের দরস হাদিস শুরু করতেছি আপনারা আমাদের সঙ্গী থাকবেন এটা আমার আশাবাদী আসুন তাহলে আজকের পর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস থেকে আমরা কিছু বিধান শিখিনি আমাদের জীবন পরিচয় করার আমরা সংগ্রহ করিনি তত পর্বে আমরা মজকে যদি সিরকা বানিয়ে নেওয়া হয় তাহলে সেটা জায়জ না হারাম এটা আমরা বলেছি হারাম বানানো যাবে না তবে যদি সেটা আপোষেই স্বেচ্ছায় বা এমনিতেই যদি অটোমেটিকলি যদি সেটা মাদকতা দূর হয়ে সেটা শিরকায় পরিণত হয়ে যায় তাহলে ওলামারাহ জাহেজ বলেছেন কিন্তু সেটাকে আপনি নিজে নিজেই কোনো পদ্ধতি অবলম্বন করে বানিয়ে নিলে সেটা কিন্তু কখনই হালাল হবে না মদ যেটা মানুষের পান করলে বুদ্ধি লোপ পেয়ে যায়। বিবে যায়। পাল্টা বলে সেটাই হলো মদ এবং মদ ইসলামে হারাম করে দেওয়া হয়েছে ইমামুল হাজার রহমতুল্লাহ আলাই এ হাদিসটির দ্বারা হয়তো প্রমাণ করতে চেয়েছেন যে মদ হারাম জিনিস অপবিত্র জিনিস হারাম যেহেতু অপবিত্র মনে রাখতে একটা আমাদের কাছে একটা মূল রীতি যে প্রত্যেকটা অপবিত্র জিনিস হারাম কিন্তু প্রত্যেকটা হারাম জিনিস অপবিত্র নয় প্রতিটি অপবিত্র বস্তু হারাম কিন্তু প্রতিটি হারাম বস্তু অপবিত্র হওয়া জরুরি নয় এখানে ক্ষেত্রে আমরা দেখি যে মদ হারাম কিন্তু সেটা যদি অপবিত্র জিনিস দিয়ে তৈরি না করা হয় আঙ্গুর দিয়ে খেজুর দিয়ে এ ইত্যাদি খাদ্য দ্রব্য দিয়ে তো সবই তো হারাল জিনিস তাহলে সেটা নাপাক পাক অপবিত্র হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এটাই কিন্তু সঠিক যদিও বলেছেন যে জিনিস। কারণ নবী আল্লাহ আলহিসের যুগে যখন মদকে হারাম করে দেওয়া হলো আর সবাই যার যার ঘরে হাতে গ্লাসে যা মটকে মদ ছিল এটা কি করলো সবা ওই মদিনার বাড়ি থেকে সবাই যে দেখেছিল ওইখান থেকে তাকে মাটির মধ্যে ঢেলে দিল যার ফলে মদিনার রাস্তাগুলি মদের বন্যা বইয়ে গেল আনাস আরো একটি হাদিস ইমাম ইবনা হাজার রহমাতুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি হলো যে ক্ষয়বারের যুদ্ধ খয়বার ইহুদিদের বাসস্থান ছিল এই ইহুদিরা আল্লাহর নবী আলিসালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্যে নিপাত করার জন্যে ওই মক্কার কাফির মুশ্রিকদের সঙ্গে তারা কি করতো একটা আতা করে যোগাযোগ রেখে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের পাগুন্ডা বিভিন্ন ধরনের জাল তারা কি করতো তৈরি করত। এই জন্য আল্লাহর নবী আল্লাহ সাল্লাম তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য সপ্তাহিতে গেলেন এবং তার সঙ্গে যুদ্ধ করলেন এবং তারা পরাজিত হলো মুসলিম জনতা মুসলিম মুজাহিদরা বিজয় দাঙ্কা বাজালেন যেই আলী রাজে আল্লাহ হাতে আল্লাহর নবী আলহিস্লা সালাম একটি পতাকা ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আল্লাহলে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল লাল উট আজও তাদের কাছে লাল উটের অনেক মূল্য রয়েছে এমনও আছে 30 মিলিয়ন একটা উটের দাম যদিও সেটা লাল নয় সেটা হয়তো লালের চাইতে একটু ভিন্ন বা চকলেট কালারের বন্ধুকোন তাহলে আল্লাহ নবী আলহিস সেই ক্ষয়বারের যুদ্ধে আবু তালহা রাজি আল্লাহ আনহ তার গলার আওয়াজ বড় ছিল তাকে দেখে নির্দেশ করলেন দাও শাহবাদের সামনে তাদের নিকটে একটা ঘোষণা করে দাও একটা ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম তোমাদের জন্য গৃহপালিত যে গাধা যাকে বলি আমরা এই গাধাকে হারাম করে দিয়েছেন এর খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে হাদিসে বিস্তারিত বর্ণায় আছে সাহবাগ অত্যন্ত ক্ষুধার্থ পাতিলের মধ্যে গোস্ত পাক হচ্ছে গাধার কেবল পাক হলেই পেটের জ্বালা মিটাবেন এই মুহূর্তে আল্লাহর নবী আলহিসাম আল্লাহর নির্দেশে তিনি তার সাহাবি আবু তাল্হা রাজি আল্লাহ আনুকে ডেকে বললেন যাও সবার কাছে বলে দাও যে আল্লাহ এবং তার রাসুল গাধার গোস্ত খাওয়া হারাম করে দিয়েছেন এটা তোমাদের চলবে না তারা বললেন না রাসুল আল্লাহ আমরা এখন খেয়ে নি পাক হয়ে গেছে পরবর্তী থেকে এটা হারাম হোক না বলার সঙ্গে সঙ্গে হাদিসে এসেছে সবাই যার যা গোস্ত ফুটতে ছিল হচ্ছিল ছিল পাতিল গুলিকে কি করে দেওয়া হলো তারা মাটির মধ্যে সমস্ত গোস্তগুলিকে ফেলে দিলেন এবং আল্লাহ নবী সালাম সে হাড়ি জন্য নির্দেশ করলেন বন্ধুগণ বোকারিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা একাধিক শিক্ষা লাভ করতে পারি প্রথমত আল্লাহ রব্বুল আরামিন তিনি হালাল হারাম করার অধিকার একমাত্র তার কোনো জিনিসকে একেবারে টোটাল হারাম করতে পারেন आबारे परमे हालाल हराम करते मद के अल्लाह तीन टे स्टेपे हराम कर गाधा हालाल तधार गुस्त जबा कर पाखर आगे खेल सहबा इकलम अल्लाह रब्बुल आराम कि करलें परीक्षा ये कठिन मुहूर्ते आल्ला निर्देश मानारे प्रस्तुत आ प्रमान सारा विश्वर মুসলিম জাতির কাছে সাহাবাইকরাম কত উন্নত তাদের ইমান চেতনা এবং শক্তি ছিল সেটা প্রমাণ করার জন্যে যে বলার সঙ্গে সঙ্গে একেবারে যেমন মদ ঢেলে দিয়ে মদিনার অলিগলি কি হয়ে গেল বন্যা হয়ে গেল ঠিক খাইবারের মাঠে গস্ত ঢেলে দেওয়া হলো ফুটতেছে গোস্ত ক্ষুধা এখন খাবে কি খাওয়ার কিছু নেই সেটা দেখলেন না দেখলেন আল্লাহ এবং তার রসুল আদেশ করেছেন কাজে সেটাকে মান্য করতে হবে আজ আমাদের কাছে দেখা যায় কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা যদি বলা যায় তো আমরা এটা ওটা বলে একটা হিলাবাহানা করে একটা তালবাহানা করে একটা অজুহাত দেখে আমরা হাদিস কোরআনের আমল থেকে নিজেকে বিরত রাখার অপচেষ্টা করে থাকি নিঃসন্দেহ এটা আমাদের ইমানই দুর্বলতা নিঃসন্দেহ এটা আমাদের ইমানই চেতনার দুর্বলতা এজন্য বন্ধুগণ सहाबाइ राम के देखन बार संगे संगे पेटे खुदा फेले दिले केलोल मंतब्य करल सत्य बुजे थकें तो सठी कुरानो सही हादीर आमल करते दिधा द्वंद छाड़ा अग्रसर हार् अग्रगामी हार् एनान क्या बलो এত কিছু আপনার দেখার প্রয়োজন নেই দেখার প্রয়োজন আল্লাহ এবং আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে এখানে আরো একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ নবী আলিসাল্লাম তার এই নির্দেশটা আল্লাহর সেই বিধান পরিবর্তনটা করলেন একজন প্রচারের জন্যে মাধ্যম গ্রহণ করলেন একজন সাহাবি আবু হাকে নির্বাচন করলেন কারণ তার কি ছিল আওয়াজটা বড় ছিল এই জন্য বর্তমান যুগে আমাদের যে মাইক্রোফোন বা আওয়াজ বড়ো করে পৌঁছার অনেক দূরে পৌঁছাবের জন্যে মায় তারপরে যে আমাদের বিভিন্ন মিডিয়া এখন ব্যবহার করা হচ্ছে এটা এখান থেকে আমরা বুঝতে পারি এর কতটা প্রয়োজন কতটা জরুরি কারণ আপনার ছোট্ট কথাটা মুখের কথাটা হয়তো পৌঁছবে মাত্র কয়েকজনের কাছে কেউ এটাকে বড় একটা প্রচার মর্দিয়ার মাধ্যমে আপনি প্রচার করবেন তখন লাখো লাখো কোটি কোটি মানুষের কাছে পৌঁছবে এই জন্য মাইক্রোফোন মসজিদে হতে প্রোগ্রামে ইসলাম প্রচারের জন্যে এগুলিকে ব্যবহার করা বৈধ এর মধ্যে কোনো সন্দেহ নেই কেউ যদি এগুলি থেকে মনে করে যে না তখন এ রাসুসাল্লাম কি নামাজ পড়িয়েছেন মাইক্রোফোন দিয়ে আমরা যে পড়বো এই বন্ধুগণ এ হাদিস থেকে আমরা আরও জানতে পারলাম জাল্লার নবী আলিসালাম কি করলেন তিনি আরও এর কারণ বলে দিলেন রিস কেন এটা হারাম কারণ এটা নোংরা অপবিত্র আসুন ছোট্ট একটা ব্রেকের পরে আবার আপনার কাছে ফিরে আসবো এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে امام هو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه من ربك بالحق من الممترين القران الله رب মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী শির্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদাযাত নিয়ে সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 শ্রোতা আপনারা মহানবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম কি সুন্দর চমৎকার এক বাহিনী তৈরি করেছিলেন মৌমিন মুসলমান তৈরি করেছিলেন যারা তার কথাকে বিন্দু পরিমাণে দানে বামে দেখার কোন তাদের সুযোগ ছিল না আমাদেরকে সেই ধরনের মমিন হওয়া দরকার এজন্যে আমরা আল্লাহ রব্বুল্লাহ আমি যা হারাম করে দিয়েছেন সে হারাম থেকে বিরত থাকার অবশ্যই আমরা চেষ্টা করব। তাহলে এর আমরা বুঝতে পারলাম যে গাধার গাধারগস্ত বা পেশাব বা পায়খানা বা ইত্যাদি বা তার চামড়া এগুলিকে না পাক অপবিত্র এগুলি যদি কোনো কাপড়ে শরীরে বা কোনো স্থানে লেগে যায় তাহলে তাকে পরিষ্কার করা আমাদের জন্য জরুরি কারণ নপাক বস্তু একে দূর করতে হবে হয় পানি দিয়ে আর পানি যদি সম্ভব না হয় পানি না থাকে তাহলে মাটি দিয়ে এটাকে পরিষ্কার অবশ্যই করতে হবে না হলে আমার সেই পবিত্রতা অর্জন হবে না বন্ধুগণ এ হাদিস থেকে আরো যেটা আমরা জানতে পারি যে রাসুল্লাহ সাল্লু আলাই ওসাল্লাম মহান রব আিনের পক্ষ থেকে বিধান আমাদের কাছে প্রচার ও প্রসার করে দিয়ে গেছেন গোপন কিছুই রাখেন নাই আল্লাহ রাসুলের যেটা নির্দেশ সেটা আল্লাহর আল্লাহ রসুলের নির্দেশ মনে নির্দেশ হবে সেটা আল্লাহ নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে কিছু বলতেন না বরং যা কিছু বলতেন মহানবুল্লাহ রামিনের পক্ষ থেকে ওয়াহি আসত ওইশি বানী আসত ওয়াহি মাতলু কোরআন অথবা ওয়াহি মাতলু সুনার মাধ্যমে তিনি আমাদের কাছে আল্লাহর বিধান জানিতেন এই যে ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যারা আলেম সমাজ রয়েছেন যারা কোরআনার জ্ঞান যাদের আছে যারা আল্লাহর আলেম রয়েছেন তাদের দায়িত্ব হলো এই কোরআন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে সংযোজন বেয়োজন করে না নিজের ইচ্ছে করে না বরং কোরআন বুঝে সেটা নিজে আমুল করা এবং আরো যারা জানে না বুঝে না আমল করে না তাদের কাছে পৌঁছে দেওয়াই হলো দায়িত্ব এখানে যার যার মতো একটু কিছু বেশি কম করবে এটা কিন্তু ইঙ্গিত ছাড়া ওয়াহি মাতলু অথবা ওয়াহি গায় মাতলু ইলহাম ছাড়া নিজের পক্ষ থেকে কিছুই করতে পারতেন না এজন্যে আমাদের মনে রাখতে হবে কোরআন সন্ধ্যার ক্ষেত্রে আমরা নিজেদের পক্ষ থেকে নতুন নতুন কিছু বানিয়ে নতুন নতুন কিছু সংযোজন করে নতুন নতুন কিছু কথা আবিষ্কার করে দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করব না আপনি আলেন আপনার সম্মান এই জন্যই আমল করেন এবং আরো দশজনকে বুঝাতে পারেন এই আপনার সম্মান নয় যে আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তাই বলবেন আপনার ইচ্ছা আপনি যা ইচ্ছা তার এর সংযোজন বিয়োজন করবেন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এটা কিন্তু আপনাকে আমাকে সেই অধিকার মহানব্বুল আলমিন দান করেন নাই এক্ষেত্রে আবার আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই যে আল্লাহর নবী আয়েশা সঃ থেকে আরো একটি হাদিস আমরা এখন বর্ণনা الله تعالی قال خطبنا رسول الله صلى الله عليه وسلم وهو على راحلته ولؤابها يسل على كتفي اخرج احمد والতিরমিজি চমৎকার একটি হাদিস আমরুবন খারেজা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মিনার প্রান্তে মিনার মাঠে আমাদেরকে ক্ষুদা দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন দিন ও দুনিয়ার দিক নির্দেশনা দিচ্ছিলেন আল্লাহ নবী আলিসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে বিশাল জনসমুদ্রের মাঝে একটি বক্তব্য দিয়েছিলেন এরপরে মিনার ময়দানে যেইখানে হাদি সাহেবরা তাদের হাদি কোরবানির পশু জবা করেন ইব্রাহিম আলহিস্লা তাল্লাম নিজের সন্তানকে জবা করে দিয়ে মহানব্বুল আরামিনকে পাওয়ার জন্য যে ত্যাগ তিতিক্ষা যে তার একমাত্র সম্বল একমাত্র নয়নমণি একমাত্র ভবিষ্যৎ যার উপরে তার একটি সন্তান এমন সন্তানের গলায় ছুড়ি দিয়েছিলেন মহানব্বুল আলমিন তার সেই ছুরি দেওয়া কবুল করেছিলেন এবং তার সন্তানকে একটা ফদাই না হবে দেবে না সুরা সহফতের বিশদ আলোচনা আল্লাহ একটি দুম্বার মাধ্যমে সন্তানকে ফেরত দিলেন আর ওই দুম্বা প্রচুর জবার কোরবানির সিস্টেম চালু হলো ওই মিনা প্রান্তে যেই মিনায় ত্রিভবন তাকিয়েছিল ইব্রাহিম খলিলের পরীক্ষা দেখার জন্যে মোহানবুল্লা আলমিনের খালিল নিঃসন্দেহে তিনি তার পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলেন আল্লাহ রব আলমিন সেই মিনার প্রান্তে এক ঐতিহাসিক মাঠ এক ঐতিহাসিক জায়গা যেখানে অবস্থান করা হাজিদের জন্যে পাথর মারাজা মারাতে এবং এখানে অবস্থান করা আল্লাহ নবী আলাম পক্ষ থেকে অজীব করে দেওয়া হয়েছে সেই মিনার প্রান্তে মিনা মাঠে মহানবী মোহাম্মদ রসুল্লাহাম খুদ্ দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন আলোচনা করতেছিলেন আর ওই সময় আমরুব নখা রেজা রাজি আল্লাহ আন আল্লাহর নবী আলসালাম যে উট যে উটের উপরে চড়ে ক্ষুদবা দিচ্ছিলেন ওই উটের লাগামটা ধরে সামনের দিকে তিনি দাঁড়িয়েছিলেন ওই উটের মুখের যে লালা ওইটা বয়ে বয়ে আমরুবল খারজা বলে যে আমার কাঁধের মধ্যে পড়তেছিল আমার কাঁধের মধ্যে পড়তেছিল এই হাদিসটি ইমাম আহমাদ এবং তিরমিজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে সহিও বলেছেন আল্লাহর নবী থেকে বিশ্বস্ত সনদে সূত্রে এটাকে সুসাব্যস্ত হয়েছে এ হাজদার আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল এর মুখের লালাও হালাল বা এটা যদি কোনো গায়ে বা শরীরে বা মাটিতে পড়ে সেই জায়গাটা অপবিত্র হয়ে যায় না কিন্তু যেটা অপবিত্র তার লালা তার ঝুঠা অপবিত্র হবি কিনা এ ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম যে বিড়াল যদিও অপবিত্র কিন্তু তার মুখের লালা বা তার মুখের ঝুঠা আমাদের জন্য কি অপবিত্র করা হয় না পবিত্র করা হয়েছে এভাবে ওলামায় একরাম বলেছেন যে সে যেহেতু বিড়াল সবসময় ঘুরে সেটাও যখন তখন বাড়ির ভিতরে ঢুকে বের হয় সবসময় যাতায়াত করে যদি কিছু তো মুখ দিয়ে দেয় তাহলে সেটা থেকে যেহেতু নিজেদেরকে মুক্ত রাখা অত্যন্ত কঠিন তাহলে আমরা জানতে পারলাম যে যেই পশুর গ্রস্ত হালাল আমাদের জন্যে তার মুখের লালা আমাদের জন্য পবিত্র অপবিত্র নয় কাপড়ে মাটিতে বা শরীরে গেলে সেটা কি করা যাবে না না ধুয়ে শুধু মুছে নিলে যথেষ্ট হয়ে যাবে এটাকে অপবিত্র কখনোই বলা যাবে না এরপর আমরা পঁচিশ নম্বর হাদিসে এবার আপনাদের কাছে নিয়ে চলে যেতে চাই এখানে ইমাম ইবন হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বলেন ওয়ান আই রাহ আনহা যিনিমের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন খালিজার পরে যাকে সবচেয়ে তিনি বেশি ভালোবাসতেন এবং যিনি হারিস সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে বেশি হাদিস আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর নবীর বিভিন্ন বিষয়ের বিধান আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন যখন এই ছিল এই ফতুয়া বোর্ডের একজন সদস্য ছিলেন কে মা আয়স রাজি আল্লাহ আনহা অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং আল্লাহ নবী আহসাল্লামের প্রিয়ত মা ছিলেন আয়সিয়াল্লাহ তাল আহা এমনকি মদিনার কোন কেউ ফতুয়া দিতে না পারলে উমার ফারুক রাজিয়াল আনহো সর্বশেষ আয়সা রাজার কাছে ফতোয়ার জন্য পাঠিয়ে দিতেন এত বড় পন্ডিত এক মহিলা তিনি ছিলেন সুহান আল্লাহ এই জন্যে এই আয়সা রাজহা থেকে হাজিটি বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহাল্লাম তার বীর্য ধৌত করার পরে একটি কাপড়ে বীর্য লেগেছিল এই বীর্য ধার পরে ওই কাপড় পরেই তিনি নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন আসারিল গোসলেফি এবং আমি ওই ধোয়ার জায়গাটাতে দাগ চিহ্ন এগুলি উঠে নাই ওটা কিন্তু আমি দেখতেছিলাম তাহলে রাসুসাল্লাহ সাল্লামের লঙ্গির মধ্যে বা কাপড়ের মধ্যে তার বীর্যের লেগেছিল আল্লাহর নবী আহসাল্লা সাল্লামের সেই ধৌত করার পরে শুধু সেটাকে সরিয়ে দিয়ে তার দাগ তখনও ছিল আর ওই কাপড়টা পরে যখন নামাজ পড়তে যাচ্ছেন মা এসা রাজন ঘর থেকে তিনি দেখতে পাচ্ছেন ওই জায়গাটা তার চিহ্নটা বোঝা যাচ্ছে এটি বুখারি মুসলিমের হাদিস এই ধরনের হাদিস আরো আমাদের কাছে এসেছে সেটা আমরা বর্ণনা করার পর একসঙ্গে আমরা হুকুম বলবো রসুলিল্লা সাল্লি ফারকা কুন্তসলিমের অন্য বর্ণে আছে তার বীর্যটাকে আমি আঙুল দিয়েছে যে আগের যে কাপড়ে ছিল ওটা ভিজা ছিল ওই জন্য ধুইয়ে দিয়েছেন আর এটা শুকিয়ে গেছে তাই ওটা কি করে আপনার আঙুল দিকে বরং অন্য শব্দে আছে একাদ হুইয়া বেসান আমি আমার আঙুলের নখ দিয়ে আমি কি করতাম আল্লাহ নবী নামাজ পড়তেন এই থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে মানুষের বীর্য পবিত্র কারণ যদি অপবিত্র হতো তাহলে অবশ্যই সেটাকে ধুয়ে সুন্দর মতো তাকে পরিষ্কার করতে হতো শুকনো অবস্থায় শুধু আঙুল দিয়ে উঠিয়ে দিয়েছেন আর ওইটা দিয়ে আল্লাহ নবী নামাজ পড়েছেন তাহলে প্রমাণ হচ্ছে এটা পবিত্র পবিত্র না হলে তাতে তাকে ধুইতে অত ভালো করে যেমন হাইজের এবং নেফাসের রক্ত ধুয়ে ফেলতে হয় ওই সাপ পায়খানা ধুয়ে ফেলতে হয় তেমনটা তো করা হলো না যদি ভিজা থাকে মুছে ফেললেই হয়ে যাবে আর যদি শুকনা হয় তাহলে তাকে উঠিয়ে ফেলে দিলেই হয়ে যাবে যথেষ্ট এই জন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে যা আমরা সাধারণ মানুষ বলে থাকি যে মানুষকে আল্লাহ রবাহাম এক ফোঁটা নাপাক সৃষ্টি করেছেন আমার মনে হয় এই ধরনের কথাগুলি ঠিক নয় বরং মানুষের বীর্য পবিত্র এই ব্যাপারে এই হাদিসগুলি অত্যন্ত শক্তিশালী দলিল আল্লাহ রবুল আলমিন আমাদের সঠিক দিন মানার ইজাহাজ তৈরি করে দেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবার ट गेश प्रत्येक खेला हारजित था देख किसी रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार विड़े चार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 उल्लेख करम खंडे किन अम्बर तिर हादी नम्बर पांच सो तेतर सलाम सुरखला पवित्र कुरान तीन भाग एक समान सत्य ईश्वर